আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউযলিল ফালা হাদিয়ালা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান فقد قال المؤلف رحمه الله تعالى وعلم رحمك الله ان من قال في دين الله برائه وقياسه وتويله من غير حجه من السنه وال فقد قال على الله ما لا يعلم ومن قال على الله ما لا يعلم فهو من المتكلفين والحق ما جاء من عند الله والسنه سنت رسول الله مجدم عليه أصحاب رسول الله الله الله عليه عليه على রসুল্লা সতফতি প্রশংসা যে আল্লাহ রবুল আলমিন আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে সুস্পষ্ট পথ দেখানোর জন্য যুগে যুগে আম্বিয়া রসুল প্রেরণ করেছেন আসমানি কিতাব ওয়ী নাজেল করেছেন যাতে করে মানুষ বিবেকের ওপর নির্ভরশীল হয়ে পথভ্রষ্ট না হয়ে যায় সালাতমু সালাম নাজেল হোক আমাদের প্রিয় নবী শেষ নবী মোহাম্মদ রাসুল উল্লা সাল আলিয়া সাল্লামের ওপর যিনি তাঁর ওম্মতকে মানব জাতিকে সুস্পষ্ট পথ দেখিয়েছেন এবং সুস্পষ্ট পথের ওপর অনুসারী সুস্পষ্ট পথের ওপর আমাদেরকে ছেড়ে গেছেন কানা হেহা রাত দিন সমান কোনো অস্পষ্টতা নেই যে কখনো বুঝতে পারছে না কখনো স্পষ্ট হচ্ছে না আনহা ইল্লা হালিক সেই সুস্পষ্ট পথ সেরাতে মুক্তিম থেকে স্পষ্ট করে দেওয়ার পরে। যদি সেটা থেকে হয় বিভ্রান্ত হয় তাহলে সেই ব্যক্তি সেই ব্যক্তির সর্বনাশ আল্লাহ রব আলম সেরাতে মুস্তকিম সম্পর্কে সঠিক এলমের তৌফিক দান করেন আমলের তৌফিক দান করেন এবং সেরাতে মুস্তাকিমের দিকে মানহাজে সালাফের দিকে দাওয়াত দেওয়ার এবং তার উপর প্রতিষ্ঠিত থাকার তৌফিক দান করেন আমাদের ধারাবাহিক আলোচনা আসার হুসাহ কিতাব থেকে এমাম আলবাহারি রহমতুল্লাহ আলীর আজকে পর্ব নম্বর বত্রিশ বিষয়বস্তু আহলে সন্ন্যত আল জামা সম্পর্কে এবং আহলে সন্ন্যত আল জামাত কাকে বলে আর কেমন করে চিনবেন আহলে সন্নত কে ওয়াল জামা কে आर कारा आदय कतदिन मुक दा। पर मुक्तार दर खुले मानुष विभक्त नाम इसलमेर नामे कुछ अनुसारी मानुषा तरह सर्वदा एक दल हकर ओपर विजयी थक भविष्यवाणी তো দেখা যাক তিনি কি বলছেন বলছেন কোন ব্যক্তি যদি আল্লাহর দিন সম্পর্কে ব্যক্তিগত নিজের মতের উপর নির্ভরশীল হয়ে কথা বলে নিজের खेल खुशी निजे मतलब कथाविले निजे व्याख्याज प्रसूत खेल खुशी व्याख्या बुझे সে আপন বুঝকে প্রাধান্য দিয়ে তাওল মানে তফসির সাল্লাফারা তাওল তফসির অর্থে ব্যবহার করতেন পরবর্তীকালে তাওল এর একটি অর্থ রয়েছে অসুল ফিখের সেটা হচ্ছে যেটা স্পষ্ট কাছের অর্থ সেটা না নিয়ে অন্য অর্থ নেওয়া বা যেটা অনেক সময় সেটা জায়জ আর অনেক ক্ষেত্রে জায়জ নয় অপব্যাখ্যা যদি কেউ আল্লাহর দিন সম্পর্কে কথা বলে বলুক লিখুক আল্লাহর দিন সম্পর্কে ফতুয়াদিক আকিদা সম্পর্কে বাদবন্দিক সম্পর্কে হালাল হারাম সম্পর্কে নিজের মতের ওপর ভিত্তি করে নিজের যুক্তি ভিত্তিক এবং নিজের ব্যাখ্যা ভিত্তিক মিন গায়ের হজ্জাতি মিনা সন্না সন্ন্যার দলিলবিহীন হজ্যাতন মানে দলিল সন্না সে সন্ন্যার দলিল ভিত্তি কথা না বলে হ্যাঁ দলিল ভিত্তিক আর সেটা সঙ্গত ঠিক আছে দলিলের উপর নির্ভরশীল আর তার সাথে সেটা যুক্তিযুক্ত কথা। কথা। আপনার বিবেকে বলছে সেটা আর সেটা দলিলের অনুকূলে দলিলের পরিপন্থী নয় তবে ভালো কথা কিন্তু দলিল পরিপন্থী কথা যদি নিজের মতের ভিত্তি করে নিজের যুক্তির উপর ভিত্তি করে নিজের যে ব্যাখ্যা বুঝছেন সেই ব্যাখ্যা করেন আর দলিল কে ছেড়ে দেন এবং জামাত অনুসরণ ছেড়ে দেন। তে যে জামাতে কোনো রকমের দল উপদল পয়দা হয়নি যেই জামাতটি হচ্ছে হক এর মাপকাঠি কোরআন সন্ন্যার ওহির পরে সেটি হচ্ছে সাহাবাই কারামদের জামাত সেটি হচ্ছে জামাত এছাড়া সোনা ছাড়া আর সাহাবাই আদর্শ ছাড়া কেউ যদি যুক্তি ভিত্তিক কথা বলে নিজের মত ভিত্তি করে কথা বলে নিজের ব্যাখ্যা পেশ করে ফাতাল কালা মা আলাই আলম তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে এমন কথা বলল যার সম্পর্কে তার কোন জ্ঞান নেই না জেনে কথা বলল আর যে না জানে আল্লাহর সম্পর্কে কথা বলে আল্লাহর দিন সম্পর্কে কথা বলে আল্লাহর সম্পর্কে কথা বলে না কি সাহাবাহিকামদের যে ফাহাম বুঝার যে দৃষ্টিভঙ্গিটা কি এমনটা ছিল কোন কিন্তু দিন সম্পর্কে কথা বলল না করা না আয়াত না মানহাজ না সালাফদের বুঝো এগুলো থেকে দূরে সরে দিন সম্পর্কে কথা বলল তাহলে আল্লাহ সম্পর্কে আল্লাহ অজ্ঞতার সাথে কথা বলল বললো মা জেনে কথা বলল আর আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে না জেনে কথা বলা এত বড় কাবিরা গুনা যেটাকে আল্লাহ সিরকের সাথে সমতুল্য করে একই আয়াত বর্ণনা করেছে কয়েকছি অপরাধ বর্ণনা করতে গিয়ে আল্লাহ রা বলেছেন আলম যে হারাম করেছেন সুলতান তাহলে অশ্লীলতা প্রকাশ্যে হোক গোপনে হোক আল্লাহর অশ্লীল কথা কাজ যে না ব্যবচার সমকাম আ হয়ে লাফেরা করা জীবনযাপন করা পশুর মতন ও অর্ধ অলঙ্গ এগুলো ফওয়াহে সব জি অবাধ মেলামেশা ফওয়া হেস হারাম তারপরে বাগি সীমালঙ্গন জুল মত্যাচার তাহলে অশ্লীলতার চাইতে বড় হচ্ছে জুলম অত্যাচার কারণ অশীলতাতে নিজের উপর জুলুম করলো নিজের পাপ করলো কিন্তু অন্যের হক নষ্ট করলো না আর যে ব্যক্তি জুলের হক নষ্ট করে সে ব্যক্তি তাহলে বড় অপরাধী চাইতে ব্যক্তি জীবনে একটা লোক নোংরা ছবি দেখছে কারো উপরে জুলুম করে না সে নিজের করছে আল্লাহ না ফারমান কিন্তু আর একজন ধন সম্পদ বেমানি করছে কাউকে মারধর করছে কারো গিবত করছে কারো মানহানি করছে করছে তো বড় কাবিরা গোনা তারপরে ওয়ান তু শেখ বিজেলবে আল্লাহর সাথে শির করবে যে সম্পর্কে কোন দলিল সনদ আল্লা করেনি আসমানি দিনে কখনো আল্লাহ সিল্কের বৈধতা দেননি কুফুরের বৈধতা দেননি অর্থাৎ আল্লাহ রব্লা যতগুলি আসমানি দিন রয়েছে সবগুলি তৌহিদের দিন সমস্ত আম্বিয়ার রসুলগণ তৌহিদের দাওয়াত নিয়ে এসছে সমস্ত দাওয়াতের আম্বিয়াদের দাওয়াতের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ সমস্ত আম্বিয়ারুসুলগণ এই তহিদের দাওয়াত দিয়েছে नामी सरकुरी लिप्त हो इहिम आल्लम तरह मनी इशरला शीरके लिप्त हो नबी रसुलिया रुसलान समस्त নবির রসলের দাওয়াত হচ্ছে তৌহিদের দাওয়াত তারপর কি বলছেন ওয়ান্লা আর আল্লাহ সম্পর্কে বলবে এমন কথা মা আল্লাহ যে সম্পর্কে তোমরা কিছু জানো না দলিল জানা আছে না জেনে কথা বললে ফতুয়া দিলে যে না জানে কথা বলা না জেনে ফতুয়া দেওয়া দিন সম্পর্কে সে আকিদাই হোক এবাদত হোক হালাল হোক হারাম হোক ফিখিমাশাই হোক যে কোনো মসায় মানে দলিল না কথা বলামী ফার্লার থেকে একটি ধরা বিষয়ে অন্যান্য আরো আইমেরামদের সমস্ত আইমাদের এই ক্ষেত্রে সুন্দর সুন্দর উক্তি রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কারণ হানাফিদের মধ্যে মজাবি গরমিটা সবচেয়ে বেশি তাদের এমাম সাহেবের এই উক্তিগুলি করে না এই উক্তিগুলিকে যারা পালন করবে শোনবে এবং মানবে তারাই হচ্ছে আর যারা এই সব উক্তিগুলি উপেক্ষা করবে মানবেনা তারা কি করে হানাফি হল আহিলামিফ দলিলাম কোন ব্যক্তির জন্য হালাল নয় মানে কি দিল হার ইফতি আবে কালামেফ দলিল যতক্ষণ পর্যন্ত আমার দলিল না জানবে যে আমি কোন দলিল কোন আয়াত বা কোন হাদিসের ভিত্তিতে ফটোয়া দিলাম তাহলে যে ব্যক্তি মুফতি হবেন তার জন্য এটা যথেষ্ট নয় যে হেদায় আছে হেদায় দলিল নেই আছে সাথে সেই কথাগুলিকে করা সম্পৃক্তের উক্তি না এমামের নামে একটা কথা থেকে কত কথা যে তার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে দলিল থাকতে হবে দলিল হচ্ছে কাল আল্লাহ কালার রসুল সালাম क्यों अथवा तर मैगजन गुलिक मदी ने अपारा जरा पढ़े एक फतुआर थो हाँ आर्टिकल से देखें फतुआर शेषे फतुआ आलमगिर কাজী খানে আছে ফতোয়া কাজী খানে কল্যাগ কথা এইসব কিতাবগুলি তো দলিল নয় এগুলি আয়াত আর হাদিস তো নয় তাহলে বলতে হবে যে কোন আয়াতে আছে কোন হাদিস আছে আর তারপরে ফতুয়া দিতে হবে মুফতি আমাদের সমাজে যারা মুফতি টাইটেল নিয়ে থাকে তারা আসলে নাই তারা ফতোয়ার কেতাব থেকে ফতুয়ার নকেল নকল করে থাকে এগুলো ফতুয়ার কিতাব ফতোয়া আলমগিরি নকল করে থাকে আল্লাহ সম্পর্কে না জানে তাহলে কথা বললো অমান কাল আল্লাহম আলাই আলম আর যে আল্লাহ সম্পর্কে না জানে কথা বললো ফহা মিনা মোলতাক আল্লেফিন সেই ব্যক্তি হলো তাকাল্লুফকারীদের অন্তর্ভুক্ত সেই ব্যক্তি গায়ের জোরে কথা বলল তাকাল্লুফ মানে বানিয়ে কথা বলা লৌকিকতা যেটাকে বলে খাওয়া দাওয়ার ক্ষেত্রে তাকাল্লুফ এই কথাটি ব্যবহার হয় উর্দুতে আরবিতে ব্যবহার হ্যাঁ বাংলার পন্ডিতরা তাকাল্লভকে কি বলবেন এটা হচ্ছে লৌকিকতা মানে একটু অসাধারণ করে দিয়েছেন খাওয়া দাওয়া নর্মাল হচ্ছে তিনটা থাকবে তিনটা আইটেম থাকবে এটা নরমাল একটা থেকে নে তিনটা থাকবে চারটা পাঁচটা চলো তাও চলতে পারে কিন্তু যখন আটটা দশটা পার হয়ে চলেছে আইটেম হ্যাঁ বাঙালি জাতির ভরতাই দশ বিশটা বুঝা গেছে না আর তারপরে মাছ দুই তিন রকম গোস্ত কয়েক রকম অপচয় করা যা উপস্থিত আছে তাই খাবেন তাই খাওয়াবেন নবী সাল সাহবাই এটি আদর্শ ছিল যা উপস্থিত আছে তা নিয়ে বসে গেলেন মেহমান মেহমান আছে সুতরাং আট দশ রকম কম্প হইতে হবে আমি তাকাল্লফ কারি নই আমি লৌকিকতা নই যে অসাধারণ কিছু করব হ্যাঁ এটা স্বাভাবিক নাই এরকমটা নাই তো যেই ব্যক্তি দলিল ছাড়া কথা বলল আল্লাহিনে কথা বললো আল্লাহ করলো আর হক সত্য হচ্ছে যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহর পক্ষ থেকে ওহি এসেছে আর দুই রকম ওহিমু তেলাওয়িত ওহী কোরআন করিম আর ওহি গের মতলু যেটি তেলা হয় না এটা হচ্ছে পার্থক্য কোরআনে হাদিসে তো সেটাও ওহি কোরআনে কেরিমের ভাষাও ওহি আর অর্থ ওহি আর হাদিসের ভাষা ওহি নয় কিন্তু যেটি ভাব অর্থ মূল সেটা হচ্ছে ওই হক সত্য মাজা যেটি আল্লাহর পক্ষতে এসেছে অসন্নাথ আর সোনা আদর্শ হচ্ছে রসুর আদর্শ আদর্শ হচ্ছে আদর্শ খালি সোননাথ বলে দিলে হবে না আসলে সেটি স্বীকৃত হইতে হবে প্রমাণিত হইতে হবে ওয়াল জামাত তাহলে সন্ন্যত যখন রসুল্লাহ সন্ন্যাদ তাহলে আহলে সোন যখন কাউকে বলবেন তার মানে যারা রসুরুল্লাহ আদর্শের অনুসারী আহল মানে ওয়ালা আহল মানে ওয়ালা বিশিষ্ট তাহলে সন্ন্যত ওয়ালাহ সন্নত ওয়ালা যারা সন্ন্যতের অনুসারী আর সন্নত মানে রসুর উল্লা আদর্শ সন্নত রসুল্লাহ রসুর উল্লা সাল্লামের আদর্শের যারা অনুসারী আর যেটা সহি সন্ন্যত প্রমাণিত সন্নত সেটি হচ্ছে সুন্নাত। যার সনাদ সূত্র জয়ীফ জাল আপত্তিকর মুসলিম সমাজে ছড়িয়েছে তার মধ্যে একটি হচ্ছে জৈফ জাল জালের ছড়াছড়ি বিদাতীদের কাছে তাদের কাছে আর এর কোন পার্থক্য নেই একবার হারামের হতায় আমাদের বাঙালি একজন ছিলেন। আবু উমার হ্যাঁ ফজলুল হক আবু উমার ফজলুল হক রাহেমহ্লাহ ওনার বাড়ি মক্কায় গিয়েছি আজি আদে বাড়ি ছিল ওনার দুটো ছেলে মোদী ইউনিভার্সিটিতে পড়তো আমাদের যুগে তো ওনার ছেলেদের সাথে ওনার বাড়ি গেছি হজ মৌসুমে গেছি হারামে গেলে দেখা সাকা করলে চলা আমাদের ডক্টর ওসিউল্লা আব্বাস হাফেজ দিচ্ছেন অনেক বছর ধরে ওনারেকাল অনেকদিন হয়ে গেল তারপর থেকে পারমিশের পেয়েছেন ডক্টর ওসিউল্লা আব্বাস হাফেজ তো আবু ফজল হক সাহেব খুব শক্ত ছিলেন সন্নত্বের ওপর এবং বেদাতের বিরুদ্ধে অত শক্ত ভাষায় কখন আমার বলিনি আমাদের কথা অনেকে শক্ত লাগে কারণ অভ্যাস নাই তো অভ্যাস নাই মরি চালিয়ে গে যার ফলে তো অনি কন হাদিস বলেছেন মুর্শিদাবাদের লোক ছিলেন সৌদি নাগরিক হয়ে তিন জন আমাদের পশ্চিমবঙ্গ থেকে মোদি ইউনিভার্সিটি খোলার পরে পরে মোদী ইউনিভার্সিটি খোলার পরে পরে তার তারা মোদী ইউনিভার্সিটিতে চান্স হয়েছিলেন তিনজনেই সৌদি আরবে আরবের ন্যাশনাল এদেশে থেকে গেছিল দুইজন মক্কাই আর একজন মদিনাই জানেন আপনারা তাদের একজনের ছেলেকে আপনারা দেখেছেন এখানে ইসলামিক সেন্টারে অনেকবার আমার কাছে এসেছে আমার অনুষ্ঠানে এসেছে বশির আল মাসুমি বশির মাসুমি তারা অনেকগুলি বাংলা বই আছে নামকরণ ইসলামী পদ্ধতি ইংলিশের সিরিজ আছে তার ইসলাম ইসলামীকশন অনেক বই তারপরে প্রচলিত ভুল হ্যাঁ প্রচলিত ভুল এ বইগুলি আছে রাহমাহুল্লাহ বছর বসীর মাসুমী গত বছর মারা গেছেন তো ওনার আব্বা ছিলেন হুমায়ুন কবির উনি একজন মাদানী আর আবু উমার ফজুল্লাহ উনি একজন মাদানী দুইজন থেকে গেছেন আর একজন মদিনাই ছিলেন ওনার নাম ছিল শেখ মোহাম্মদ नसरतुल्ला शेख मोहम्मद नसरतुल्ला सदागर सदागर जमीन भू चौधरी सदागर जी सदागर तो सऊदी हारे लिखते हैं सदाकर सदागर सदाकर तो सब चाहिए बस गे कारण मदी ने हारिया पूर्व दिखे আর ফজর নওয়াজ প্রতিদিন হারামে পড়তেন উনি বলতেন যে ফজর আসলাম সাথে দেখা করবে আমি বাবু সালাম দেবীর হই আগে থেকে এসে থাকতেন ফজরে শুধু ফজরে আসতেন আর বাকি এমনি সে আসলে সরাসরি আমার বাড়ি চলে আসবে তো ওনার সব বইলেই রেখেছিলেন যে আমার বাড়ি আসবে মাঝে মাঝে তো বাড়ি অহরহ যেতাম আর অনেক খেয়েছি ওনার বাড়িতে দুপুরে উনি শুধু আমার সাথে বাংলা বলতেন দুঃখের বিষয় যে উনি ছেলেদেরকে আটটা দশটা ছেলে একটা ছেলে একটা অক্ষর বাংলা শেখাননি আর ছেলেরা সব ওনাদের সাথে একসাথে দুটো ভাষা বলা কিন্তু খুব জটিল মানে খুব কষ্ট লাগে তো যাই হোক রাহেমাহ তিনিও মারা গেছেন শেষ তারিন্তেকালের আগে কয়েক বছর আগে ওদিনে গেলাম তো শুনলাম অসুস্থ দেখে এসেছিলাম বাড়িতে গিয়ে बोरा है है, थरपते रागे ये तो बुड़ो मानुष राग ये राग थत्थर उठे बोल मौलाना आप गलत হাদিস है। है, है, है। आदमी है तो मैं তো জুড়ো দুর্বল জুড়ো হে জী জবী কবি জয়ীফ নেই নবীর হদিস জয়ীফ এত বুড়ো আদমি কথা বলছে পাকিস্তানি को গরম মেজাজ পাকিস্তানের সাথে সাথে চলবে পনেরো বছর হয়ে গেল দুষ্টামি করে শুধু জালায় রাগায় আর যে রাগে তাকে রাগায় মানুষ কিন্তু একটা বদ মানুষের যে রাগে তাকে রাখবে না রাখলে কিছু বলবেন না ভেয় করে দু বলে চুপ হয়ে যাবে সহজ ভাষায় কাঠ পড়েছিল উঠিয়ে বাঙালির মাথায় দিয়ে একটা বাড়ি সাথে সাথে মাথা ফেটে চোর মারা গেবে তারপরে নিয়ে গেলো সেখান থেকে মৃত ঘোষণা করা গেছে। এই জন্য মানুষের সাথে চলাফেরা সাবধান করিও না যে সেটা ঝগড়াই হ্যাঁ এটাকে অনেক হাদিস বলে চালায় কিন্তু তবে হাদিস দ্বারা স্বীকৃত কোরআন হাদিস যে বলছেন জি রসুর সাল্লা রসিকতা করতেন কিন্তু অল্প করতেন ایک مت اللہ, اللہ ر কোন রকমের বিভক্তি ছিল না কোন বাতিল ফিরকা জন্ম নেয়নি আলী রাজি আল্লাহ জামানাকে কেন সামিল করলেন না আলী রাজিয়া জামানা টা যে পাঁচ সাড়ে পাঁচ বছরে এই সময়টা ফিতনায় পূর্ণ ছিল ঐক্য হয়নি ঐক্য হয়নি আর মুনাফিক ছিল তার আত্মগোপন করেছিল মুসলিম সমাজে আর ভিতরে থেকে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা চালাচ্ছিল শেষ পরিণামে কি হলো একদল খারিজে বেরিয়ে গেল কেন মানুষের বিচার মানলেন এই অজুহাতে আল্লাহ গুমরা করে দিল তাদেরকে যখন মানুষ গুমরা যদি তার আনুগত্য করতো যে আলী আমাদের খালিফা খালিফায় রাসে তিনি সুতরাং তিনি যে সমঝোতায় গিয়েছেন মিয়া রাজি আল্লাহ সাথে সেটা ঠিক করেছেন আমরা আনুগত্য করেছি না এনিল হুকুম হুকুম চলবে আল্লাহর মানুষের কেন তাহকিম মাললেন সুতরাং দল থেকে বেরিয়ে গেল আলে বাইতের দিয়ে আলী রাজি আল্লাহ তালানহ সম্পর্কে অতিরঞ্জন বাড়াবাড়ি গোলু করা শুরু করলো তাদের নাম হয়ে গেল রাওয়া হ্যাঁ তাদের নাম হয়ে গেল আলী রাজি আল্লাহ তার যুগের কথা বলা হয়নি যুগটাই যেই ইমান ইসলামের ওপর যেই আকিদা মনহাজের ওপর একমত ছিলেন সেই জামাতের অনুসরণ করাই হচ্ছে জামাত সেই জামাতের যদি অনুসরণ করে তাহলে সে হচ্ছে জামাতের লোক তো জামা মানে যারা কোরআনার অনুসারী তার সাথে ওসমান রাজি আল্লাহ রুজমাইন তাদের খেলাফত আমলে যে ঐক্যমত ছিল সাহাবাইকদের সেই দিনের ওপর প্রতিষ্ঠিত যারা থাকবে তারাই হচ্ছে আহলে সন্নাতেওয়াল জামা তারা হচ্ছে আহলে সন্ন্যাত কিন্তু ভারত বাংলাদেশ পাকিস্তান আর কাছে মুসলিমরা দুই ভাগে বিভক্তি না হয়নি পরিভাষা তাদের ভালো কোশ্চেন রাখেন কারণ যখন শুনবেন না আপনি সন্নি না ওয়াহাবি জিজ্ঞেস একটা বেরলবি যদি আপনার সাথে পরিচয় হয় জিজ্ঞেস করি আপনি সন্নি না অবী তখন আমি তা আপনি সুন্নি মানে কোরআন সন্ন্যার অনুসারী সন্নি ঠিক না কিন্তু না আপনাকে সন্ন্যী গণ্য করে না তো এমনকি দেওবন্দিদেরকেও ছাড়েনি যদিও মজাব দুটোরই হানাফি তাই না দেবন্দিও হানাফি আর বেরোলিবি হানাফি কিন্তু তাদেরকে কি বলে ওহাবি বলে তার বলে তাহলে সন্নি কারা যারা যত বেশি পীর পূজার মাজার পূজা করতে পারবে তত বড় সুন্নি তারা এই জন্য একজন পুলিশ এর সাথে আমার দেখা হয় একবার ইন্ডিয়াতে তো ও আমাকে ও ধর্ম সম্পর্কে গল্প শুরু করেছে তখন আমাকে বলছে যে আমরা যেটা জানি ইসলাম ধর্ম সম্পর্কে মন্তব্য করছে সেটা হচ্ছে যারা শুনে শুনে মুসলমান হয়েছে তারা হইছে শুনিনি আমি তো মনে মনে হাসছি ওর এক্সপ্লেন শুনে শুনে শুনে যারা মুসলমান সরাসরি নবীকে পাইনি পরে মুসলমান হয়েছে ওরা তারা সুন্নি আরকে মুসলমান ও আহ কথা বললেন মোহাম্মদ সরাসরি যারা পে ইসলাম গ্রহণ করেছে তারা হচ্ছে শিয়া আর যারা শুনে মুসলমান হয়েছে এ সুন্নি হচ্ছে সোনা থেকে সন্ন্যীর ব্যাখ্যা একটা শুনলেন এটা হচ্ছে মুসলিমদের যারা আমাদের আশেপাশে বাস করে তাদের ব্যাখ্যা অনেকের ধারণা সন্নি শিয়ার ব্যাখ্যা আর আর হচ্ছে সন্নি বেরবিদের ব্যাখ্যা যে সন্নি মানে যত বেশি শিরকি আকিদা রাখতে পারবে নবী আলমুল কায়ব নবী হাজের নাজে নবী মুখতারেকুল নবী দো জাহানের বাদশাহ নবী সবকিছু দিতে পারে জান্নাত দিতে পারে জাহ্নাম দিতে পারে রুজি দিতে পারে কেড়ে নিতে পারে ফকির করতে পারে আমির করতে পারে হ্যাঁ এইসব যারা বিশ্বাস করে এবং ওলি আউলিয়া অসাধারণ ক্ষমতা রাখে মরে গেলে তারা মরে না আরো অসাধারণ ক্ষমতায় আর অধিকারী হয়ে যায় যতটা জীবিত অবস্থায় ওই ক্ষমতা রাখতো অলি আউলিয়া মরে গেলে আরো নাকি শক্তিশালী হয়ে যায় এইগুলো হচ্ছে বেড়াল তারা হচ্ছে সন্নি তো ভারতীয় সন্নি হচ্ছে এরা কিন্তু কোরআন সন্নার আলোকে আজকে তারা যার আদর্শের অনুসারী আদর্শ হচ্ছে কোরআন এবং সন্না আর তার সাথে মানহাজে সালাফের অনুসারী মানে আবোবক রাজি আল্লাহ তালানহ উমার রাজি আল্লাহ রাজি আল্লাহ তালো এই হচ্ছে এই যুগটা হচ্ছে জামাত তার মধ্যে জামাতের যুগ কেন বলা হইল কারণ জামাত ছিল কোনো ফিরকা ছিল না কিন্তু তারপরে আলী রাজিয়া জামানাতে ফিরকে পয়দা হয়েছে খারেজি ফিরকে পয়দা হয়ে গেছে একদল গোলুকান শুরু করেছে যখন আলী রাজি আল্লাহ তারা জানতে পারলেন আল্লাহর ক্ষমতা আছে জানতে পেরে তিনি সেগুলিকে ধরে আগুন জালাতে বললেন আগুন জ্বালিয়ে তাদেরকে আগুনে জ্বালিয়ে দিয়েছিলেন তার জানা ছিল না যে আগুন দিয়ে শাস্তি দিতে হয় না হেমরমে একটি শের রয়েছে সার আদা ওয়াসেথ যে ব্যাখ্যা রয়েছে খালিল হারাস রহমতুল্লা আল তাতে যে ফালামারা আমরা আমরান মুনকারা যখন দেখলাম যে বড়ই অপরাধ যে আমাকে এলা বলছে আমার মধ্যে অলুহ রয়েছে আমার মধ্যে আল্লাহর ক্ষমতা রয়েছে তো আজ তো তখন আগুন জ্বালালাম ও দাওতো কম্বারা আর কম্বারকে ডাকলাম কাম্বারকে ডাকলাম কাম্বার তার বড় ভক্ত অনুসারী ছিলেন তাকে ডাকলেন আর বললেন যে সবকে একটা একটা করে যারা এই আর জালামী আকিদ আমার সম্পর্কে তা পোন্দ করেছে এবং তার থেকে ফিরে আসছে আর সবকে জ্বালাব পরে যখন জানতে পারেন হাদিস পৌঁছিল ই আজবে আজাবিল্লাহ বা ইন্নাহ আজবাহ ই আল্লাহর আল্লাহ যেই আজাব দেবেন সেই আজাব দিয়ে তোমার আজাব দিতে পারবে না বা আগুন দ্বারা আজাব দেবেন্লাহিসম অমা কাহা হলে আশা বহু আর যেই ব্যক্তি রসুল সাল্লি সাল্লামের সুন্নতের উপর ক্ষান্ত হইল যে রসুর উল্লাহ সাল্লামের আদর্শ আমার জন্য যথেষ্ট गित छे क्षान हलो तल जमु तम जी আল্লাহালে তাহলে যেই ব্যক্তির মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে এবং সাহাবাহামদের আদর্শ আদর্শকে আঁকড়ে ধরলো সেই ব্যক্তি তারাই হচ্ছে জামাত এবং এই জামাত ফালাজা আলা আহালিল বেদ কুল লেহা সমস্ত বিদাত ওপর তারা জয়ী তারা সফল ফালা মানে গালাবা ফালা মানে জয়ী হওয়া আর আদর্শ আঁকড়ে ধরবে সেই ব্যক্তি অবশ্য সমস্ত বেদাত পন্থীদের ওপর বিজয়ী লাভ করবে প্রাধান্য পাবে বা সফল হবে অস্তার এবং তার জীবনটা আরাম পেল আল্লাহ তাই না আমাদের বুঝর মানে দিন কি বলেছেন বুঝরুগানে দিন ভুলে নয় আর ভুলই বেশি ফেদনার যুগে কে কি বলেছেন এত দরকার তবে ওস্তাদের কাছে শিখতে হবে শুধু কিতাব থেকে নয় অবশ্যই ওস্তাদ কিন্তু যা এমন ওস্তাদের কাছ থেকে শিখবেন যার সম্পর্কে নিশ্চিত আপনি যে তিনি কোরআন সন্না এবং মানহাজ এসলাফের অনুসারী এবং সেই দিকে আহ্বান করে থাকেন সে দাওয়াত দিয়ে থাকে ওস্তাদের ক্ষেত্রে অবশ্যই বাছাই করতে হবে অবশ্যই বাছাই করতে হবে যেখানে সেখানে মাছির মতো বসলে হবে না যারা যে কোনো বক্তার আলোচনা শুনে আর মনে করে যে ভালোটা নিয়ে নেব তারা হচ্ছে মাছির মতো মাছি খাবার দাবার থাকলেও বসে যায় আবার পায়খানা থাকলেও বসে যায় ময়লা আবর্জনা তো বসে যায় বরং ময়লা আবর্জনা যেখানে বেশি গন্ধ সেখানে আরো বেশি ভ্যান ভ্যান করে মাছি বস তাই না কিন্তু মৌমাছি এই যেন বলেছেন যে তুমি কান্না হলে মৌমাছির মতো হবে মৌমাছির মতো হবে মৌমাছি বসবে ময়লা আবর্জনায় না ফুল খুঁজে বেড়াবে হ্যাঁ ফুল কোনখানে রস পাবে ফুল ফুলে যে বসলে মানসিক শান্তি সত্যি যারা যারা অনসারী মান হাজারি শান্তি আর শান্তি আলহামদুলিল্লাহ কোরআনিকিমে আছে আমরা দলিল এবং সাহাবাই যুগে এইরকম ইসলাম ছিল সুতরাং আমাকে আর খুঁজাফুঝি করার দরকার নাই মিলাদ করলে খুঁজা খুঁজি করতে হয় যে কোথ থেকে প্রমাণ করবো এই তো পাঁচশো ছশো বছর পর তৈরি হলো তাহলে কিভাবে প্রমাণ করব। নেই নেই নিয়ত পড়া নেই নেই সম্মিলিত নেই মনে সাহস যেটা ছিল সেইটা করবো সাহস অস্তার নহু তার শরীর আরাম পেয়ে গেল শরীর আরাম পেলে মানসিক আরামে মালাহ দিন এবং তার দিন শহীদ সালামত নিরাপদ থাকলো ইনশাল আল্লাহ চাইলে রাসুর আল্লাহ সকাল কারণ রাসুল সতর্ক সাবধান করেছেন বিচ্ছিন্নতা থেকে বিভক্তি থেকে কি বলেছেন বন্টন হয়ে যাবে বিভক্ত হয়ে যাবে সুতরাং বিভক্তিতে গেলাম না যতদিন পর্যন্ত ইজতেমা ছিল ততদিন পর্যন্ত যে দিনটা ছিল ওই দিনটাকে গ্রহণ করলাম মা আনা আলাই হিল রসুর সাল আলী সাল্লাম যখন বললেন যে ইহুদিরা একাত্তর ভাগে বিভক্ত হয়েছে খ্রিস্টানরা বাহাত্তর দলে বিভক্ত হয়েছে আলা ওসাত আফত ফিরকা। আমার উম্মত তেহাত্তর দলে বিভক্ত হবে কলহা ফিন্নার বা কোল্লম ফিন্নার দুই রকম রয়েছে সবগুলি জাহান নামে যাবে ইল্লা ওয়াহেদা একটি ছাড়া ছাড়া ওই একটি দল যেটি জান্নাত দল সাহায্য প্রাপ্ত দল সেটি কি বলেছে আমি যেই দিনের উপর আছে থাকবে হ্যাঁ কারণ আল্লাহ তাদেরকে সার্টিফিকেট দিয়েছিলাম আল্লাহ তারা হচ্ছে জামাত সোননাথ এবং জামাতের উপর যারা থাকবে নাম বলে যারা আমার আদর্শ থাকবে এবং আমার সাহাবাহিক বিচ্ছিন্নতা নেই তাই নবী হাসলাম বর্ণনা করতে গিয়ে বলেছেন মা কন্ত আনা আলিহিলিয়ম যার উপর আমি আছি এবং আমার সাহাবাইম যার উপর আছেন বা থাকবেন ফাহাজেফা এটি হচ্ছে সুচিকিৎসা এটি হচ্ছে যেখানে কোন রকমের অস্পষ্টতা নেই বিভ্রান্তি নেই অকাল রসুরুল্লাহ সাল্লাম রসুরাল বলেছেন ইয়াকুমতাম্মক তোমরা কোনো কিছুর ক্ষেত্রে বেশি গভীরে চলে যাও না মানে যেখানে ইসলাম যায়নি বা যেতে বলেনি এত ভিতরে চলে যাও না অর্থাৎ বাড়াবাড়ি করা ইয়াকুমত এবং তোমরা সাবধান সতর্ক থাকবে নিজেকে বাঁচিয়ে রাখবে অতিরঞ্জন বাড়াবাড়ি থেকে তানাত্ময় আতিক এবং তোমরা আঁকড়ে ধরবে আল আতিকাচীন আল্লাহর বলেছেন তারা যেন তফ করে প্রাচীন তোমার ঘরে তো আল আতিকের মানে প্রাচীন হয়ে থাকে এটিও হয় আতিক মানে সবচেয়ে সুন্দর হয় আতিক এই যে একটা দাস ছিল গোলাম ছিল যখন আজাদ করা হয় তখন সেটাকে বলে আজাদ করে স্বাধীন করে দেওয়া হয়েছে বলেছেন হাদিসটি প্রমাণিত নয় বরং এটি হচ্ছে মৌকুফ হাদিস আবদুল্লাহ আল্লাহ কারি রসুরামে নয় বরং রসুর উল্লাম উক্তি যদি হতো হাদিসটা মারফু হইতো ওর নাম হচ্ছে কিন্তু সাহাবির যদি উক্তি হয় আমল হয় সেটা হচ্ছে বর্ণিত হয়েছে সোনানের দার মে প্রথম খন্ড আহ ছেষট্টি পৃষ্ঠা একশো বিয়াল্লিশ নম্বর এমাম আল আলা কাই সারসুল আহত সন্নাতে বর্ণনা করেছেন একশো নম্বর হাদিস এইরকমই ইমাম মোহাম্মদাহ নামক বর্ণনা করেছেন উনত্রিশ তিরিশ পৃষ্ঠায় রয়েছে হয়েছে বলছেন কাল আবদুল কেড়ে নেওয়ার আগে আল্লাহ এলেম উঠিয়ে নেবেন এলএম উঠেন কেমন করে উঠিয়ে নেবেন শিখার পরে আল্লাহকে অন্তর থেকে উঠিয়ে নেবেন শিখেছি অল্প স্বল্প থেকে হঠাৎ করে নাকিটা হবে না কি হবে না কেড়ে নেবেন না দীর্ঘদিন লেখাপড়া করলো তারপর হঠাৎ করে ভুইলিয়া গেল সবকিছু কিছুই নাই ব্রেনে এমনটা হবে না বিকল্প খুঁজে পান না এবিংশ বিংশ তিন জন সবচেয়ে বড় আলেম পৃথিবীর আমি সবসময় তাদের কথা বলি এবং তাদেরকে তো আমি সবচেয়ে বেশি পড়ি আমার লাইফ এখন দীর্ঘদিন ধরে ছাত্র জীবন থেকে সেখানে বাজ রাহম্লা শূন্যতা থেকেই যাচ্ছে আল্লাহ আল্লাহ আমাদের হেফাজত করেন সমস্ত ফিতনা থেকে এবং এলমে থেকে আগ্রহী হওয়ার তৌফিক দান করে ছেলেমেয়েদেরকে ভালো আলমবার তৌফিক দান করেন ফিতনা বড়ই ফিতনা যতই চেষ্টা করেন ছেলেরা কেতাব পড়তে চায় না আপনি নিজে পড়তে চান না কতক্ষণ কিতাবকে সময় দিচ্ছেন কতক্ষণ কোরআনকে সময় দিচ্ছেন কতক্ষণ হাদিস কে সময় দিচ্ছেন কতক্ষণ কে সময় দিচ্ছেন আপনি যদি এটা করেন আপনার ছেলের কাছে কি আশা করতে পারেন আপনি হ্যাঁ যারা আরো ফেতনার দিকে চলে যাচ্ছে আর ফেতনার উপর ফেতনা আসছে বড় একটি ফেতনায় সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া ইন্টারনেট ফ্যাসিলিটি আরে স্মার্টফোন বড় একটি ফেতনা আল্লাহ কোনো ব্যক্তি মনে হয় জবাব দিতে পারবে মাসা আল্লাহ যেদিনে পাঁচ ঘন্টা আপনি কি জবাব দেবেন কোনো জবাব নেই আপনার কাছে তাহলে আপনার ছেলে কি জবাব দেবে এলিমপুর থেকে হাসবে সময় আমরা লাইব্রেরিতে বসতাম উপায় ছিল না লাইব্রেরিতে বসে কিতাব পড়াশোনা উপায় ছিল না এখন অনেকেই সুবিধাবাদী অল্প মেহনতার গগল করলাম শেখ থাকতে ও কিতাব শেখে কেন বোখারি মুসলিম আবুদাহ কোন কিতাব আছে কত হাওয়াল রেফারেন্স দরকার টা কি যার ফলে কিতাব থেকে সম্পর্কহীন হয়ে যাচ্ছে কিতাব থেকে সম্পর্কহীন হয়ে যাচ্ছে মজার কথা মনে পড়ে গেল কলকাতায় কনফারেন্স ছিল সেখানে উর্দু বক্তাও ছিলেন আর বাংলা বক্তাও ছিলেন নাম বলব না যাতে কি বোধ না হয় তো উর্দু বক্তা আগে বক্তব্য করে নিয়েছে ওই বিষয়ের উপর আর ওই উর্দু বক্তা ওই গুগল সাইফ থেকে ওইখান থেকে ম্যাটেরিয়াল নিয়েছে আর বাংলার বক্তব্য ওই গল শেখের ওখান থেকে ওই কালেকশন করলাম হাদিস কালেকশন কখনো মিল হবে না আমি আমার লাইব্রেরিতে বসে আমার মতো করে তৈরি করলাম একটা বক্তব্য পয়েন্ট টু পয়েন্ট আর আপনি আপনার মতো করে করলেন আর একজন শেখ আরেকজন কখনো মিল হবে না কিছু না কিছু পার্থক্য থাকবে পয়েন্টে পার্থক্য থাকবে দলিল পার্থক্য থাকবে না থাকবে না কিন্তু গোগল শেখে আপনিও অনুরোধ করলেন আর তিনিও অনুরোধ করলেন তাহলে একই তো রেজাল্ট আসবে ঠিক না আগেই বলে নেছে বেচারা যেন বলা হয়েছে ইতো বিব্রত অবস্থায় তাহলে আমি কি করব। নিরূপে আর তো কোনো ম্যাটেরিয়ালও নাই হঠাৎ করে তো সেটাই তো বলতে হবে বাংলাতে আবার ওইটা কি একটু ইদি করে বলো লোকে কিন্তু বুঝে গেল যেসব ওখানে গিয়েছিলেন তাদের যে একজন আলেম আমাকে বলছে যে যেই বক্তব্যটা উর্দুতে শুনলাম প্রায় ওই বক্তব্যটাই বাংলাতে শুনলাম তো যাই হোক মুস্তাদস্তাদ বলছিলাম এ হাদিস আব্দ থেকে হাদিস পাচ্ছ তার কাছ থেকে শিখানো এটা আপনাদের ভিট করেন আপনার প্রবাসী এখানে ইসলামিক সেন্টার আছে আজ এবং ইসলামিক সেন্টারের সাইখেরা আছে আর আপনিও আছেন শিখে হতে পারে এক সময় আপনি থেকে যাবেন তো চলে যাবেন দুনিয়া থেকে চলে যাবেন কে কখন চলে যাবে বলা যায় না আবার এখান থেকে চলে যাবেন অন্য জায়গায় স্যাক কি আর পেলেন না তাহলে শেখার সুযোগ পেলেন না আর ইসলামী সেন্টারই চলে গেল সব কিছুই হইতে পারে সুতরাং আর শেখার সুযোগ নেই আমাদের চোখের সামনে এক একসময় যখন প্রথম ইসলামী সেন্টারগুলি খুললে তার আগে আর বিছাড়া কোনো দ্বার সইতো না আর এছাড়া কন তার সাথে ইসলাম সেন্টার তখন শুধু মতলামী সেন্টার আল কাসিম খুলেছিল পাশ করলাম ওই সময় ইসলামী সেন্টার অন্যান্য শহরে নাই প্রথম হাইয়া তোকেবার একজন বড় শেখের সাথে আমি উনি গেছিলেন হাইল হাইল থেকে আপনারৌফ সাকাকা তো জোফসাখাকা এলাকায় কোনো ইসলাম সেন্টার নেই শুধু খুলেছে মাত্র কিন্তু কোনো দায়ী নেই কিছু নেই কোনো ভাষা নেই না উর্দু না বাংলা ওখানে প্রথম গিয়ে বক্তব্য করলাম সেখানে যিনি ডাইরেক্টর ছিলেন বা ওখানে দাওয়তি কাজে আগ্রহী সৌদি শাহেক ছিলেন বললেন যে আমাদের শহরে এই প্রথম বাংলা আলোচনা হল আর আরে গেলাম আর আরে আলোচনা করলাম বলছে এই আর এর ইতিহাসে আলোচনা আপনি থাকবেন না আমি থাকবো না ইসলামি থাকবে না তাই বলছেন যে এলেম চলে যাওয়ার আগে এলেম নিয়ে নাম আল্লাহ বাড়াবাড়ি অতিরঞ্জন করা সরকারের কাজ নিজের হাতে নিয়ে নাও। সরকার কাজ নিজের হাতে নিয়ে নেওয়া তারপরে আপনাদের মতো সাধারণ ছাত্রদের শেখের কাজ হাতে নিয়ে নেওয়া আপনারই ফটো দেওয়া শুরু করছে যে কোন রকমাড়ি হোক না কেন যাওয়া সেটা কোরআন তোমরা আঁকড়ে ধরো আল আতিক যেটা প্রাচীনতম আদর্শ যে আদর্শে এবং তারা তারপর প্রতিষ্ঠিত ছিলেন ও আসারুন এটি হচ্ছে সহি তারপরে বলছেন লেখক প্রাচীনতম দিন এই দিনের প্রথম অবস্থা যেতে এবং সবচেয়ে সুন্দর অবস্থা আর সবচেয়ে নিখুঁত নির্ভেজাল তার রূপ চেহারা দিন ইসলামের আল্লাক আল্লাক যেমন প্রাচীনের অর্থে ঠিক তেমনি বন্ধ হয়ে গেল তাহলে এখন কমপ্লিট হয়ে গেছে নবী সালের জীবদ্দোষে আরো কিছু মাসাইল হয়তো বাকি আছে আরো কিছু আয়াত বাকি আছে কিন্তু যখন এনতেকাল হয়ে গেল তার মানে কোরআন আয়াত সবগুলি কমপ্লিট হয়ে গেছে শাহাদাত পর্যন্ত ওকান উসমান রাজি আল্লাহ তহ শাহাদ হচ্ছে প্রথম বিচ্ছিন্নতা প্রথম বিচ্ছিন্নতা তাহলে প্রথম যেন ফিরকা যে ফিরকা বেরিয়েছে আলী রাজি আল্লাহ ফিরকা বরং আলী রাজি আল্লাহ যে ফিরকা বেরিয়েছে সেই ফিরকিয়ার সূচনাই যেন এখানে হচ্ছে আর তারা হচ্ছে বিক্ষোভকারী বিদ্রোহী বাগি এই মুসলিম শাসকের বিরুদ্ধে যতই পাপিষ্ট হোক না কেন যেমন জনগণ তেমন সেখানকার শাসক জনগণ যেমন তেমন শাসক জি জনগণ চাইতে ভালো শাসক আল্লাহ দেবেন না এটা চূড়ান্ত মনে রাখেন হাফিজ্লাহ বলতেন কামাতা কনতা দেওয়া হবে তোমরা যেমন হবে তোমাদের নেতা তেমন হবে জি তো বলছেন যে প্রথম বিচ্ছিন্নতা ছিল ইসলামের ইতিহাসে এই উসমান আজি আল্লাহ তালানহর খুন কারণ করেছিল ইহুদি খুন করেনি খ্রিস্টান খুন করেনি কোন হিন্দু খুন করেনি ঠিক না কোন মুসলিম খুন করেছিল কারছিল আসলো আর পেছন থেকে ইন্ধন ছিল সাবাই ইহুদি শক্তি মনে সাবা আব্দ সাহা দেখলো যে ইসলামকে তো আর থামা গেল না ইসলাম তো গোটা আরব আরব উপদ্বীপে ছড়িয়ে পড়লো এমনকি সব জায়গায় ইসলাম আর ইসলাম তাহলে এখন ইসলামকে ধ্বংস করতে হইলে কি হইতে হবে মুসলিম হয়ে যেতে হবে বাধি আর তারপরে ভিতরে উঠিয়ে ধ্বংস করতে হবে তো এইভাবে ইসলামকে ধ্বংস করেছিল তো সে প্রচিত করতো যে উসমান এই কাজ করছে এই কাজ করছে সেই করছে এরকম করে সেই ব্যক্তি ফেতনা করে বাগি একদলকে নিয়ে এসেছিলো তখন শুরু হয় তাহার আবাতিল লিপ্ত হয়ে গেল দ্বন্দ্বে লিপ্ত হয়ে গেল আলী রাজিয়া আল্লাহ বলছেন যে আসো এখন আমাকে বানাইলে তো সবাই মিলে আনুগত্য করো একদল যুক্তি পেশ করল। যে আগে উসমান রাজা করে আপনি কেসাচের বাস্তবায়ন করে তারপরে আপনার আনুগত্য করবো এই যে মত বিরোধী হলো বুঝাইলেন আলী রাজি আল্লাহ আমার হাত শক্ত করো আমি কি করে খনিদেরকে ধরবো ওরাই তো বেশি শক্তিশালী হয়ে আছে তা আমাকে একটু মজবুত করো আমার সাপোর্ট করো তারপরে তখন তাদেরকে ধরবো না সৃষ্টি হলো আর ওই দিকে বিদ্রোহী তারা তো আহ সৃষ্টি করেছে ওত্ত বাতে তমা আওয়াল আহ আওয়াল মাইলাইলা দুনিয়া আর তারা লোভ লালস অনুসারী হয়ে গেল কুপ্রবৃত্তির অনুসারী হয়ে গেল দুনিয়ার দিকে ঝুঁকে পড়লো কারো জন্য ছাড় নেই বিষয় সম্পর্কে যেটা নব আবিষ্কৃত যেটাকে নতুন আবিষ্কার করেছে ধর্মের নামে ধর্মের নামে কোন নতুন চালু করেছে আর সেই ক্ষেত্রে আছে যে ঠিক আছে ধর্মের নামে নতুন যখন চালু হয়েছে কাজটা তো ভালো করলে অসুবিধা কি বেদাতিরে তো এটাই কথা বলে না বেদাতে হাসা না মানে কি কাজটা মন্দ আমি কি কবিরা গনা করছি বলে না চেনা করছে নাকি তারপরে আমরা সব মিলিয়ে দোয়া দোয়া করছি আর আমাদের মধ্যে সবচেয়ে বেশি নেক এমাম সাহেব এমম সাহেব দোয়া করছেন আমরা ওনার দোয়াতে আমিন আমিন বলছি কোন কাজ করছি কোন কাবিরা গোনা করে দিলাম যুক্তি নাই মুক্তি খুঁজেছে জাহান নামের কথা চলে গেছে ওহিত মুক্তি খুঁজেনি তো বলছেন যে কারো জন্য এইরকম কোন ছাড় নেই যেটা আবিষ্কার করেছে গন যেই আদর্শের উপর ছিলেন না বা যে আমলের উপর ছিলেন না তার আমল করেননি আপনি কেন করবেন অথবা কোন ব্যক্তি কোন একটি মতাদর্শের দিকে আহ্বান করছে আহাদা সাহু মিন কেবালি সেটা নিজের পক্ষ থেকে আবিষ্কার করেছে ধর্মের নামে আবিষ্কার করেছে আর সেটা চালু করে আহ্বান করেছে সর্ব অবস্থায় বেদাত যেমন মিলাদ প্রথম যারা আবিষ্কার করেছে সি আরামেসোরে প্রথম আর তারপর এরা কে হচ্ছে বেদাতিরা তারা সেদিকে আহ্বান করেছে শাসকরা সাঁত দিয়েছে হাসেক পাপিষ্ট জাহেল মূর্খ শাসকরা সাঁত দিয়েছে বেদাতি মোল্লাদের সিয়ার আফেজি মোল্লাদের তো তারা বেদাত করেছে আর বর্তমান যুগে যারা এই মেলাদন্ডবি করছে তারা আবিষ্কার করেনি চলে আসছে কয়েকশো বছর ধরে হ্যাঁ কিন্তু সেদিকে আহ্বান করছে সেটাও বেদাত সেটাও বেদাত যেই ব্যক্তি নিজে আবিষ্কার করল না অন্য কেউ আবিষ্কার করেছে কিন্তু সেই বেদাতটা চালু রাখলো কামান তার যে আবিষ্কার করেছে তার মত বেদাতি হওয়ার দিক থেকে পাপের দিক থেকে প্রথম ব্যক্তি সবচেয়ে বেশি পাপি যত বেদাত হইতে থাকবে এক ভাগ করে সে পেতে থাকবে যত পাপের কাজ হইতে থাকে প্রথম ব্যক্তি যে সেই পাপ চালু করেছে সেই পাপে একটা করে অংশ পাবে জানা আছে না এই জন্য যত খুন হইতে থাকে প্রথম খুনি কাবিল হাবিলকে যে খুন করেছিল চলে গেল ওই কাবিলের আমল নামাতে কত খুন পৃথিবীতে হচ্ছে প্রতিদিন কত শত হচ্ছে সব এক ভাগ করে কাবিলের উপর চড়ছে কাবিলের আজাব বাড়তি আছে জাহ্নগর আজাব বাড়তি আছে কেন যেহেতু আবু আলমান বেরেলি মাদ্রাসা থেকে ভারত থেকে পড়ে এলো আর পড়ে আসার পর বাংলাদেশ বেদাত চালু করলো আমাদের এলাকায় প্রথম একটি বেদাত দেখে যে বেদাত বেরলবিরও যন্ত না সেটা হচ্ছে কবরে আজন দেওয়া কবরে আমি সে জীবনেও দেখেনি আর একটু ইসলামিক বই পুস্তক লেখাপড়া করে একটু ছিল মানে উদার পন্থী সুতরাং অন্ধ বেরেলি ছিল না ওই এলাকায় এক মোল্লা এসছে দূর থেকেও ছিল গ্রামবাসী তো সব বাবাক মূর্খরা কিন্তু মূর্খরা তো কিছু বলতে পারছে না তো মাস্টার সাহেব বললেন যে মারা সাহেব মারান সাহেব আপনি যে আজান দিলেন এটা কোথায় আছে সব হাদিসের কিতাব আছে বোখারি আছে একটা মাদ্রাসা আছে ওখান থেকে দু একজন আলেম নিয়ে আসছি তারপরে এসেছে আসার পরে সেখান থেকে আলেম নিয়ে যাবে তো একজন আমাদের ওস্তাদ বেরোলেন আর দুটো ছাত্র সাথে আপনার সহযোগী হবে আর কে দু বেঁধে নেন যেমন পেয়েছ যে ওই দিকে আলেম নিয়ে আসার জন্য গিয়েছে একবারে সেখান থেকে উধ উধ আরে দেখো দেখো আছে কোথায় নাই চলে গেছো পালিয়ে গেছো মসজিদে গিয়ে তারপরে এই এলাকায় জীবনে কোনোদিন আজানোর খবর ছিল না কবর আজান চালু করলো সেই ব্যক্তি তাহলে সেই এলাকায় যত পাপ হইতে থাকবে বেদাতের এক ভাগ করে বেদাতি মোল্লা পেতে থাকবে জি হক সন্ন্য সন্নত এবং জামাতের বিরোধিতা করল ও আবাহাল বেদা আর বেদা সমূহকে সে মোবাহ জায় মনে করলো আদার ইবল এবং সেই ব্যক্তি ক্ষতি সাধনকারী সাহেব সাহেব আর যেই ব্যক্তি জানতে পারল ওমান আরফা যে জানলো মা তারা আসাবনা যে বেদাতিরা কোন কোন সুনাদ গুলি ছেড়ে দিয়েছে বেদাতিরা কোন কোন সন্ন্যাদ ছেড়ে দিয়েছে যেমন আপনারা সৌদি আরবে এসে জানতে পেরেছেন বেদাতিরা সব সোনাদ ছেড়ে দিয়েছে আমাদের দেশে মৃত সোনাদ তার মধ্যে একটি হচ্ছে তাহিয়াতুল মসজিদ হ্যাঁ মসজিদে আসলে কি করতে হবে জুমার খুদ বা চললেও কি করতে হবে দুই রেখা সলাদ করে বসতে হবে মৃত সোনাদ তারপরে জানলেন ঠিক কিনা চরম অন্যায় করে দিন না আজানের সাথে সাথে মাগরে সময় থাকে না সাথে সাথে এইদিকে আজান শেষ ওইদিকে একামত শেষ বুঝছেন কত খেলাফ কাজ তো জানতে বললেন যে এগুলি হচ্ছে কি মৃত সুন্নত এই ছেড়ে দিয়েছে বেদাতিরা ফারাকু আ এবং এগুলো থেকে তার বিচ্ছিন্ন হয়ে গেছে বেদে যে সুন্নত গুলি বেদাতিরা ছেড়ে দিয়েছে জানলো অমাফারাকু আ এবং যেই ক্ষেত্রে তারা বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে হক থেকে দলিত থেকে বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে ফাতামা কেহি আর তারপরে সেগুলিকে আকারে ধরলো সন্নদকে আঁকড়ে ধরলো আপনি আমল করা শুরু করলেন আরো বলেন না মেলা সন্ন্যদ যেগুলো জানতেন না জানতেন না এখানে এসে জেনেছেন আপনাদের বেশি মনে আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ পাঁচ অক্ট সালাতের পরে নেই সন্ন্যাত মোনাজাত আছে সন্ন্যদ মনাজ চিন্তা করেন না কাহজুমার দিনে সকাল সন্ধ্যারে জিকির জিকির আচ্ছা জিকির মানে মেদাতি জিকির দেশে জিকির শুনলেই বেদাতে জিকির হ্যাঁ আর না হইলে না আপনাদের বড় বড় বক্তা আল্লাহ মহাব্বতের সাথে জিকির করেন মহাব্বতের সাথে দুরুল শরীফ পড়েন হ্যাঁ কি ব্যাপার পড়তে পারছেন না না হ্যাঁ জোরে পড়েন সব একসাথে পড়েন হ্যাঁ বুঝতে পারছেন তো কত যে সোনা দিয়েছে যেহেতু আদর্শ সাহেব ও জামা আহলে সুন্নত হাকি সুতরাং উচিত হবে যে ব্যক্তি সুন্নতের অনুসারী তার অনুসরণ করা ওয়াই তার সাহায্য যে যতটা পারেন পরস্পর ফাজা এবং তার হেফাজতে আর তার ধন সম্পদ তারপরে হয়তো একটা মসজিদ করেছে মসজিদটা হেফাজতে ব্যবস্থা করবেন সাপোর্ট করবেন মাদ্রাসা করেছে মাদ্রাসা হেফাজতে সাহায্য করবেন এটা ইসলাই আপনার দাবি যে আপনি একজন সন্ন্যতের অনসারীর সব কিছুর হেফাজত চেষ্টা করবেন সেদেশ রয়েছে আলাই বিল জামা তোমরা জামাতকে আঁকড়ে ধরবে আর জামাত সাহাবা। যে যুগে কোন ইতলাফ ছিল না জামাত মানে আসল জামাত হচ্ছে সাহাবা জামাত ও ইয়া ফুরকা আর তোমরা সতর্ক সাবধান বিচ্ছিন্ন থেকে আছে আর এখানে একজন তো শয়তান একজনের কাছে আসবে দুইজন থেকে পালাবে যত বাড়বে হ্যাঁ তত শয়তান দূরে পালাবে তো যখন ঐক্য আসবে আর ঐক্য কিসের ভিত্তিতে দলিলের ভিত্তিতে কোরআন তিরমিজিতে দুই হাজার একশো পঁয়ষট্টি নম্বর হাদিস উমারী হাদিস টিকে সহিবাদ